যা বলা হবে সেটা আছে আহ সাজওয়াত দেওয়ার পদ্ধতি সম্পর্কে যে যখন এমন কোন আয়াত পড়া হয় যেখানে সাজদা আছে সেটা পড়ার পর যে সাজদা দেবেন সেটা সুনাদা তো সুতরাং সেটা দেওয়ার পদ্ধতি আমাদেরকে জানতে হবে সেইটা আমরা সেটা হচ্ছে এইভাবে আর সেদার মধ্যে যেটা বলবেন সেটা হচ্ছে সুহান রবি আলা হ্যাঁ যেরকম ভাবে নামাজের সিজদের মধ্যে আমরা পড়ে থাকি এরকম নামাজের সিজদের মধ্যে আমরা পড়ে থাকি সুহান সেটা আমরা বলতে পারি এবং অন্যান্য যে আপনার দোয়াগুলো নামাজের মধ্যে যে আহ এটাও বলা যেতে পারে এটাও বলা যেতে পারে তিরমিজের হাদিস নম্বর পাঁচশত পঁচাশি আমরা সেজেল যখন এইভাবে এখানে আয়াত এসে গেছে তাইলে সেখানে সেজা দিতে আপনার বাধ্য না পরিবেশ পাইলে দিবেন কিন্তু না পাইলে আপনি দিবেন না হজরত উমার্থনা থেকে উপনীত আছে তিনি মেম্বারের উপর উঠে তিনি কিন্তু তিনি এবং তিনি বলেছেন যে ইনজিব আলীনা যে আল্লাহ আমাদের উপর এটা বাধ্যতামূলক করে দেননি সুতরাং অবহেলা করবো না তারপর জিলা তো অবশ্যই ইতিপূর্বে বলা হয়েছে সেটা দিয়ে খেয়াল করে আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সঠিক কাজ জেনে শুনে করার থকি দান করুন